বলেন আমি তা দুহাত খাবল করে তাতে কিছু ঢেলে দেওয়ার মত করে বললেন এটা তোমার বুকের সাথে লাগাও আমি তা বুকের সাথে লাগালাম অতপর আমি আর কিছুই ভুলে যাইনি ইব্রাহিম ইবনুল মুজির রহমুল্লাহি ইবনু আবু পুতায়ব রহমতুল্লা আলাহি সূত্রে এইরূপ হাজিজ বর্ণনা করেন এবং তাতে বলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার হাত দিয়ে সে চাদরের মধ্যে কিছু দিলেন